بسم الله, الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على মহি সবিলি ومن اتبعني হিয়াল الله وما ও من المشركين ذي الأمة قد كان منا أن يلقاهم فأحبته من صدقه وما رآ أن يلقاهم فأحبته من صدقه وما رآ والصحابة يسألون ومن الإخوان الباقون ألسنا نحن المصطفى فكان الرد تمام معنا أنتم أصحابي يا للبرر وهم বসমিম আলহামদুলিলামসালাত সঈদুলমুরসলীন নবীনা মোহামলি আজমাইন আবাদ ফতারমোল তমিনলমান বলমান বমা به নফসহু في كتابه আমাদের আজকে দ্বিতীয় পর্ব আকিদা ওয়াসে থেকে ইমাম শেখুল ইসলাম তাই রহমা প্রসিদ্ধ কিতাব আকিদা সম্পর্কে আর বিশেষ করে এই কিতাবে বিস্তারিত আসমা এবং সিফাত মহান আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আকিদার আলোচনা হয়েছে আর তারপরে অন্য বেশ কিছু বিষয় রয়েছে যা ইনশা আল্লাহতালা আসবে তবে এখন ভূমিকা থেকে শুরু হচ্ছে ইমান বিল্লার পরে আল্লাহর প্রতি ইমান এবং छत सप्ताह स्तम्भ रोकन आल्लाम्लाश्चन हम प्रथम खुटी आल्लामान चार दिक आज एक दिखे अस्तित्व विश्व कराइमानल्लाश्वास आल करा। नस्तिकारा आल्ला अस्तित्व को अस्वीकार कर प्रथम विषय ममिन आल्लाक शुद्ध मुस्लिम ममिन हर जन जथेष नई तीन विषय रही नम्बर हौहिद रब आल्ला रबुल आलमी मालिक रब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 আল্লাহর জন্য এটা হচ্ছে তৃতীয় বিষয় তৌহিদ এলুহেবা তল্লাভ সাল্লা সাল্লাম বলেছেন এই বিষয়টি থেকে শুরু করেছেন এখন ইমান বিল্লাহ মিন আল ইমান বিল্লাহে আল্লাহর প্রতি বিশ্বাসের বা ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে এই তৌহিদুল আল্লাহর নাম এবং গুনাবলির ক্ষেত্রে তার তৌহিদ প্রতিষ্ঠা করা সেটা কেমন ভাবে বলছেন তার পদ্ধতিটা আল ইমান মহান আল্লাহ তার গ্রন্থে যেই গুনগুলি তার জন্য বর্ণনা করেছেন সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা আল ইমান বিশ্বাস করা ইমান নিয়ে আসা पर्के गुणगुली एनेक ग বা গুণাবলী রয়েছে যেগুলি রসুল সাল্লাম বর্ণনা করেছেন তাঁর হাদিসে সেগুলিও বিশ্বাস করতে হবে এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমানের একটা দিক অর্থাৎ তহিদুলের দিক ওয়াসাফাহ সাল্লাহাম এই জন্য বলছেন এবং তার তাঁর রসুল মোহাম্মদাম আল্লাহ রবুল্লা আলমিনে যে গুণাবলী বর্ণনা করেছেন সেগুলি বিশ্বাস করা তারপরে আল্লাহ যেই গুণের নিজের ক্ষেত্রে বলেছেন যে আমি এই রকম আমি এই রকম আমি এই আমি এই विश्वास एम भाव करते कैकटी दिक रही दिक से भ्रांत दिकी जेम कर विश्वास करते मीन गई रेहरिफिन बीना বিশ্বাস করতে গিয়ে ওই শব্দ বা শব্দের যে অর্থগুলি যে গুণ বাচক শব্দগুলি আল্লাহ রয়েছে সেগুলির অর্থে বা বা শব্দে বিকৃতি না। কাকে বলা হয় সংজ্ঞাগুলি সংক্ষেপ বলবো একটা হচ্ছে বিকৃতি ঘটানো সেটা চলবে না আল্লাহ যেভাবে বলেছেন আসলে যেভাবে বলেছেন ওইভাবে আরবি ভাষাতে যে অর্থটা হয় যেহেতু আরবি তো আছে কোরআনে বাহাদির আল্লাহর গুণগুলি ওইভাবে বিশ্বাস করা बीना विकृति बीनाल मान हम कि आल्लाबन भाव विश्वास करते हैं तरह अर्थ आरबी अर्थ जाना अर्थ जाना अर्थसिओना और अस्वीकृतिनाताओना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 আল্লাহ রবুল্লা আলমিনের সত্তাগত গুণ হচ্ছে আল্লাহর হাত আছে আল্লাহ কেমন এটা হচ্ছে বিকৃতি আর তাতিল হচ্ছে অস্বীকার হাত নেই শব্দ আছে ঠিক আছে কোরআনে আছে ইয়দুল্লা তারপর বিয়া দেহিল মূলক কিন্তু সেটা অস্বীকার নিষ্ক্রিয় করে দাও সেটাকে এই এইটাও না তাহলে আল্লাহর ইয়াদ দিয়ে উদাহরণ দিলাম দেখিফ হাত আছে কিন্তু কেমন নির্ণয় করা অথবা জিজ্ঞাসা করা কেমন হয়তো কেউ জিজ্ঞেস করছে অথবা কেউ বর্ণনা করছে দেখি আর আর কি বলা হচ্ছে ওলা তামসিল আর কোন কিছুর সাথে তুলনাও করা চলবে সাদৃশ্যতা পোষণ করাও চলবে না তুলনা করা চলবে না আল্লাহর হাত আছে বললেন আগের দুটি ছিল অস্বীকার অর্থের বিক্রি ঘটা একরকমের অস্বীকার অস্বীকার আর তাকিফ আছে কেমন আছে হয়তো স্বীকার করছে কিন্তু কেমন তার ধরন জানতে চায় হ্যাঁ বা ধরন বলতে চায়। আর তমসিল কোন কিছুর সাথে তুলনা করতে চায় আল্লাহর হাত আছে আল্লাহর হাত হচ্ছে হাতের মতো যদি কেউ বলে এটা হচ্ছে তামসিল হ্যাঁ আল্লাহর হাত আমাদের হাতের মতো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 দ করে দেওয়া বদলিয়ে দেওয়া হয় কি ছিল কি বুঝি আমরা এদিন মানে হাত কে যদি বলেন হাত মানে ক্ষমতা হাত মানে ক্ষমতা তাহলে অন্যদিকে ঝুঁকিয়ে দিলেন হ্যাঁ ওর অর্থকে পরিবর্তন করে দিলেন এটা হচ্ছে বিকৃতি আরবিতে এফা এনহারাফা গাড়ি চালাতে চালাতে গাড়ি কাছে যে ওহ আনে তাহরিফ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে আর একটা মানবী তাহরিফুল শব্দের বিকৃতি ঘটানো আমি তফসিল করতে গিয়ে অনেক সময় বলি मुसलिम जरूर विदातरा शब्द घटातेने लिखा तुम कित कर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 ও খাড়া আলিফ আছে এখন এটার বিধার্থীরা অর্থ করতে অর্থ ইস্তা না ইস্তাউলা ইস্তাওয়া কে কি করে দিল ইস্তাউলা তো লামের অক্ষরটা বাড়িয়ে দিল এখানে অর্থ করতে গিয়ে কি করলো লামের অর্থ বাড়িয়ে দিল অর্থ কি হয়ে আবার অর্থ পাল্টে গেল কিন্তু তার সমন্বয় মানে দখল করা অমুক রাজা এখন অমুক দেশের সিংহাসনে বসেছে হ্যাঁ সিংহাসনে বসেছে মানে কি বসা বুঝায় কি বুঝায় ওখানেকার ক্ষমতাটা নিজের দখলে নিয়ে আসতে পেরেছে নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছে তো ওরা এইভাবে অর্থ করে রহমান আরো সে আরসে বলে না হ্যাঁ আরো সে আছেন না কি বলবে আল্লাহ আরো তাহলে আল্লাহ ক্ষমতায় এসছে যেমন ইস্তলার অর্থ হবে তার মানে কি হবে হ্যাঁ আল্লাহ তার ক্ষমতাই নিয়েছেন আর তাহলে এর একটা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 হাত মানে ক্ষমতা তার সাহাবিরা ওই কথা বলেননি ইয়াদ শব্দ এসছে হাত হয় হাত বিশ্বাস করেছে আল্লাহ হাত আল্লাহর মত মানুষের হাত মানুষের মতো বানোর হাত বানোর সৃষ্টি তো মিল নেই সৃষ্টির मानस सृष्टि शब्द शब्द बाड़िए दिए एक शब्द वालीम शब्द कमान तुम्हार रब आसब আরব্ব মানে আল্লাহর আসা এখানে বুঝায় না আল্লাহর কি আসবে এখানে আল্লাহ নির্দেশ আসবে যা আমরো রেক আমরো বাড়ি দিল একটা শব্দ বাড়ি দিল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 আমরা তো সেকেন্ড এক মুহূর্ত তো বাঁচব না দ্বিতীয় রকমের অর্থের বিকৃত মানা লফজ বলছে যে কোন শব্দকে তার আপন আপন রূপ থেকে ফিরিয়ে দেওয়া বা অন্য শব্দের অর্থ দেওয়া যেমন বেদাতিরা বলছে রহমতের ক্ষেত্রেও আল্লাহর একটা গুণ হচ্ছে যখন তিনি রহমান গুনবাচক নাম তিনি যখন রহিম তার নাম তাহলে রহমান এবং রহিম থেকে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 দেখেন কি রকম বিকৃতি আল্লাহর রহমত না আল্লাহর আল্লাহর কি করে উদ্দেশ্য আসলে আল্লাহর রহমত না রহমত মানে হচ্ছে আল্লাহ পুরস্কৃত করতে যে ইচ্ছা করেন বান্ধা করে আল্লাহর রহমত কিভাবে অর্থের বিকৃতি ঘটেল এরকম আল্লাহর গজব রহমতের বিপরীত হচ্ছে রমত মানে করা রাগ বলা যাবে নাহুদিনা বা ইহুদি চরিত্র যাদের হবে জানার পরে যারা কর্ম না আমল করল না তারা হচ্ছে গজব প্রাপ্ত তাই না গজব মানে ক্রোধ রাগ নয় এটা নেওয়া যাবে না যুক্তি কি যদি গজব বলি যখন মানুষ রাগান্বিত হয় তখন ব্যালেন্স ঠিক থাকে না থাকে ব্যালেন্স লেস হয়ে যায় থর করে কাঁপতে লাগে হ্যাঁ কি বলতে কি বলে ফেলে হ্যাঁ ঠিক না হচ্ছে এটা তো চলবে না তো আল্লাহর ক্ষেত্রে আল্লাহকে পবিত্র করতে হবে মুক্ত করতে এক গর্ত ছিল না তাদের ধারণা ভ্রান্ত ধারণা গর্ত ছিল আর এক বড় গর্তে গিয়ে কুফরিতে লিপ্ত হয়েছে অস্বীকার করেছে তো আল্লাহর গজবকে তারা মানে না আল্লাহর গজব মানে কি গজব কি হয় রাগ হলে রাগ হলে শাস্তি দেয়াগ হলে কি করে পানিশমেন্ট করে বলছে রাগমান এখানে আল্লাহর মানে করা শাস্তি দেওয়া তাই বলছেন গজবের অর্থ তাদের কাছে প্রতিশোধ বা শাস্তি দেওয়ার ইচ্ছা করা আল্লাহর গজব হয়েছে তার মানে আল্লাহ শাস্তি দিতে ইচ্ছা করেছেন আল্লাহর গজবকে অস্বীকার হ্যাঁ আল্লাহর রহমত কে অস্বীকার এই শব্দের অর্থগুলিকে অস্বীকার এইভাবে গোমরা হয়েছে এরা তাঁতিল কাকে বলে তাঁতের লোকাতান তার শাব্দ করে দেওয়া হ্যাঁ মুজাহে আরবি আর কি বলে ছুটি কে অতুন কেন খালি আছে স্কুল খালি শূন্য এই যে উতলা অতলা মানে আল এখলা ও থাকা শূন্য থাকা বা কাজকর্ম থেকে শূন্য কাজকর্ম নেই ছাত্রদের কাজ নেই টিচারের কাজ নেই শূন্য তা স্কুলও শূন্য আর যারা স্কুলের ছাত্র বা শিক্ষক তারাও কাজ থেকে শূন্য খালি তো এই থেকে তাতিল শব্দটি এসছে এখানে উদ্দেশ্য কি বলছেন নাফিউসিফাত আল্লাহ গনগুলিকে অস্বীকার করা নিষ্ক্রিয় করে দেওয়া শব্দগুলি আসছে কিন্তু শব্দের অর্থ নেই তিনি রহমান রহমত না रहमत बोलर अर्थ दे तर सठ के अस्वीकार कर कर कर करा कैगे अन् दूर अर्थ ना देष्क्रियता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 এই মর্মে ইমাম মালিক রহমত একটি উক্তি প্রসিদ্ধ আছে ইমাম মালিক রহমতুল আলীকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ রব আলামিন আরো সে সমুন্নত আছে সাত আট জায়গায় কোরআনে ইসম্বাস্তাল আর আছে তো এই সুমাস্তে আল্লাহ আরো সে আছেন আছেন তো কেমন জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেছিলেন আল ইসতে আল্লাহ আরো সে সমুন্নত এটা সকলের জানা কোরানে আছে জানি জানিহাদ আছে জানি ওয়াল কেফ মজহুল কিন্তু তার ধরন হচ্ছে অজ্ঞাত অজানা মজহুল মানে অজানা তাহলে কি অস্বীকার করবেন মানে এটা সাহাবাহামদের তরিকা নয় তাব তরিকা নয় এটা পরবর্তীতে ঘুমরা লোকদের তরিকা তমসিল মানে হচ্ছে তসবিহ তুলনা করা সাথে শ্রোতা পোষণ করা যেমন কেউ বলে তাহলে আল্লাহ রব আলিনের গুণাবলী কে বিশ্বাস করতে হবে যা আল্লাহ বলেছেন অথবা তার বলেছেন মিন গাই তাহারি বিকৃত নয় অর্থের আর তাতিল অস্বীকৃতিও নয় আর কোন কিছুর সাথে আল্লাহ সুবাহ কিছুই নয় তার মতো मध्य वस्तु चले आते सामिली सबकि अलबरसा सबकू देखें दो दिक्कत बला आया तरजमा शु पड़ा बुजते हा नर क्षेत्र आल्ला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 এটা না হয়ে গেল তাহলে এটুকু নেতিবাচক বিশ্বাস করতে হবে ইতিবাচক কেউ যেন এই ভুল না যে আল্লাহর মতো যখন কোনো কিছু নেই আমরা তো শুনি সুতরাং আমরা তো দেখি তো আল্লাহ দেখে না হ্যাঁ আমরা কথা বলি সুতরাং আল্লাহ কথা বলে না এই রকম যেন গুমরাহ আবার না চলে আস বলছেন না ওইটা আবার ভাবিও না যে তার মতো কোনো কিছু নেই মানে अल्लाह कथा कर देखें गुण दिए दो इतिबाचक सिफात गुण दिए बुझिए देा सुंदर सुंदर गुणगुली मध्य भलो भलो गुली आ सामान्य आल्ला देवा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 হচ্ছেন কি কউইর অজিজ জি হ্যাঁ আল্লাহ রকম যে কোনো গুণের ক্ষেত্রে যেগুলি ভালো গুণ সৃষ্টির ক্ষেত্রে হইতে পারে সেই গুণগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ রয়েছে ঈশ্বর আয় সুরার আয়াত নম্বর এগারো এই আয়াতটি আসমা সিফাত আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে একেবারে চূড়ান্ত ফেসালা আল্লাহর গুণকে অস্বীকার করবে না বরং স্বীকার করবে যেগুলি কোরআন রয়েছে যেমন দিয়ে বোঝানো হয়ে গেছে আর আল্লাহর গুণ আছে বলে আল্লাহকে তার সৃষ্টির সাথে আবার তুলনাও করবে না লেসা কামিজ তাহলে এটা হচ্ছে এই আয়াত হচ্ছে মাপকাঠি মিজান দাড়ি পাল্লা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 এরকম বলেছেন না বলেননি তাহলে আপনার এই অধিকার কোথায় কোথায় এইভাবে তারা এবং আহলে সনাত আল্লাহ নাম আর আল্লাহর আয়াত সম্পর্কে তারা বক্রপথ অবলম্বন করেন করে না। এলহাদ মানে মাকা করা বক্রপথ অবলম্বন তারা করে না ইলহাদ কয়েক রকমের আছে পাঁচ প্রকার এলহাদ করেছেন বিস্তারিত আমি আপনাদের ধরন নির্ণয় করে না ওয়ালাইমি এবং তার আল্লাহর গুনাবলির কে কোন কিছুর সাথে তুলনা করে না সৃষ্টির গুণাবলীর সাথে ওয়ালাইম সেলুনহি আল্লাহর গুণাবলী কে কোলনা করেন এল্হাদ মানে কি কোরআনে দুটো আয়ের এলহাদ থেকে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে আল্লাহর নাম এবং গোনাবলিতে এলহাদ হচ্ছে কয়েকর আন বলছেন আওয়াল প্রথম এলহাদ হচ্ছে এগুলি অনেকে করে থাকে কিছু কাফেররা করে কিছু মুসলিমরা করে প্রথম এলহাদ হচ্ছে বক্রপথ অবলম্বন করা আল্লাহর থেকে কোন একটা শব্দ বের করে নিয়ে কি করা কোনো দেব দেবীর নাম রাখা কোন দেব দেবীর নাম রাখা বা কোন অলির নাম রাখা যে অলির পূজা করা হচ্ছে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 এই হজের মৌসুমে পান করে তো যেমন আজকাল ফিরি জুস পাওয়া যায় ওটা তার আর ওই যুগ ছিল না তখন ওই ছাতু খাওয়াইতো হ্যাঁ খাবার দিত পানি দিত খেদমত করত ও যখন মারা গেল এই নেক লোকের পূজা শুরু হয়ে গেল মূর্তি তৈরি করে মূর্তি তৈরি করে পূজা হয়েছে ভালো মানুষদের ওই ওলিদের আর এই কবর পূজা হয়েছে ভালো মানুষদের যাদেরকে ভালো মনে করা হয়েছে ওদের সম্পর্ক অতিরঞ্জনে বাড়াবাড়ি করে ওদের পূজা শুরু হয়েছে হয় দাঁড় করে পূজা শুরু হয়েছে যেমন হিন্দুরা অথবা মক্কা মুশ্রিকরা আর না হলে এলাহার স্ত্রী লিঙ্গ এলাহ কাকে বলে সত্যিকার এলা কে এলা আল্লাহ এলাহন মানে উপাসমুদ সত্য এলা কে আল্লাহ এলাহন মোজাক্কর আর ওরা মোহান্না সে স্ত্রী লিঙ্গ বের করেছে অথচ আল্লাহ শব্দের কোন লিঙ্গ নেই হ্যাঁ তারা এখান থেকে কি বের করেছে লিঙ্গ ওই আল্লা শব্দ এটা হচ্ছে তাদের এলাত উজ্জা শব্দটি ওই রকম উজরা তাদের এক দেবী ছিল উজরা দেবী ছিল এর পূজা হইতো উজ্জা শব্দকে আজিজ থেকে নিয়েছে আল্লাহ নাম হচ্ছে আর এই দেবী হচ্ছে আল্লাহ নাম হচ্ছে আলমান্নান হ্যাঁ মান্নান থেকে মানাত মানাতের পূজা করত এগুলো হচ্ছে এলহাত দ্বিতীয় এলহাত বলছে তসমিয়া তহু সুভা নহু অতাল আল্লা ঈশ্বর বলা হ্যাঁ গড বলা এগুলি এগুলি দিয়ে বুঝিয়েছেন আমি এই সব নাম দিয়ে বুঝলাম যাতে করে সহজে বুঝতে পারে। যেমন তিনি বলছেন কাতাসমিয়াতে নাসা আবান খ্রিস্টানরা আল্লাহকে আব বলে ফ্লা আব আর মারিয়ামকে মেরি বলে আব ওম আর ইবন তিন খোদা তিন এল্লা বিশ্বাসী তারা তিন ও পাশে বিশ্বাসী ও ফালাসেফা এই রকম যারা দার্শনিক দার্শনিক গুমরা হয়েছে তারা আল্লাহকে বলে লাহু লাহু মু আল্লাহ হচ্ছে মুজেব अस्तित्व जिन्हें मुजिब मुजिब नाम दार्शनिक मान इल्ला उपाय पृथ्वी जो सृष्टि कार माध्यम इल्लाम कार माध्यम आल्ला नाम्लाजीब नाम आज সুতরাং এমন নাম থেকে বেঁচে থাকতে হবে এখানে খোদার উদাহরণ দেওয়া যেতে পারে যদিও এটাকে টেনে অনেকেই করার চেষ্টা করেছে কিন্তু উদাহরণ দেওয়া যেতে পারে আছে তৈরি তাও হয়তো সেই অগ্নি পূজার যুগেও হইতে পারে মজুসরা করেছে তারপরে মুসলিমদের মাঝে এসেছে সেটা উর্দু থেকে উর্দু থেকে হ্যাঁ বাঙালিদের কাছে গিয়েছে বাংলাতেও খোদা খোদা খোদা যারা এটাকে জাহেজ করার চেষ্টা করে তারা বলে খোদা ওই যে আল্লাহ নিরানব্বই টি নাম আছে ওর কোন একটা নামের অর্থ তো বলেন কোনটা অর্থ আল্লাহ মানে আল্লাহ মানে হচ্ছে না রব মানে রিজিক দাতা যিনি উপজীবীকে দান করেন তাই না হ্যাঁ কোনটার অর্থ হয় না দিলে খোদা অর্থ হয় তো যাই হক এই বেঁচে থাকা উচিত খোদা নাম থেকেও বেঁচে থাকা উচিত যেমন আপনি ভগবান ঈশ্বর থেকে বাঁচছেন আপনি পরমেশ্বর এই সব বলছেন না তেমনি আপনি থেকে এই এইরকমই হিন্দুদের কথা উপরওয়ালা মুসলিম দেখা থেকে উপরওয়ালা বলে মানে ওদের সাথে তাল মিলিয়ে ওদের মতো ভাষা ইউজ করে উপরওয়ালা হিন্দু বলছে উপরওয়ালা একজন মুসলিমের সাথে উপরওয়ালা ওপরওয়ালা কেন বলবেন আপনি আল্লাহ বলেন আপনি রপ বলেন আপনি জি আল্লা যেসব নাম স্পষ্ট রয়েছে কোরআন হাতে আল্লাহ রব আলিনের জন্য এমন গুণ বলা যে গুণ ত্রুটি মনে করা হয় কারণ আপনাদের কাউকে যদি বলা হয় মানহানি হবে না হবে না আসলে যেমন আল্লাহ কোরআন এখানে তাদের কথা বলছে তারা কি বলেছিল ইন্নআল্লাহ ফকিরুন ও আগনিয়া আল্লাহ হচ্ছে দরিদ্র ফকির আর আমরা হচ্ছি সচ্ছল ধনী কারণ সেজন্য কেন মানে আল্লাহর নাই সেজন্য দেয় না আল্লাহর থাকলে আল্লাহ দিতেন যেম তাদের হাত ধ্বংস হোক ও লবে মা কালু তাদের এই কথার কারণে সব বেয়াদী কুফরি কথা তাদের ওপর লালত অভিসম্পাত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 চতুর্থ রকমের এলহাদ হচ্ছে যাহা মানিহা মানি হা ওহা কায় কাহা কোন শব্দের আল্লাহর গুণ যেগুলি গুণ বাচক শব্দ রয়েছে গুণের অর্থ অস্বীকার করা বা তার আসল মর্মকে কে অস্বীকার করা হাকিকে অস্বীকার করা যেমন জাহামিয়া গোমরা ফিরকার আলফাজ মোজারাদা লা মানুষে ফাঁকা আল্লাহর গুনাবলির ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় গোমরাহিতে হচ্ছে জাহমিয়ারা তারা বলছে আল্লাহর নাম যে রহমান রাহিম মালিক শুধু শব্দ কোন এগুলির কোনো অর্থ নেই কোন আলফাজ শব্দ আলফাজ মজার রাদা মানে হচ্ছে অর্থ শূন্য শব্দিন এগুলির কোন গুণ নাই রহমান থেকে বলবে রহমত এলো গাফফার গাফার বা গাফুর থেকে আল্লাহর মাগফেরাত মার্জোনাত ক্ষমা এলো ক্ষমার গুণ না না ওই সব নাই ও আল্লা কোনো অর্থ নেই বলছে আল্লাহ নাম কি আসামি সর্বস্রোতা বলছে লাইসামি এটা প্রমাণ করেন যে আল্লাহ শোনেন ওরা মানে না আল্লাহ শোনা মানেন না নাম মানে আছে যে সামি কিন্তু আল্লাহ শুনেন এটা মানে না জাহামিয়ারা আল বাসির মানে যিনি সবকিছু দেখেন বলছে আল্লাহ দেখেনা বলছে বাসির উন বেলা বাসার আল্লাহ দেখেন না শুধু শব্দগুলি তাহলে আলিম হন আল্লাহর নাম কিন্তু আল্লাহ জানেন না চিরঞ্জীব আল্হাই তার গুণ তার জীবন প্রমাণ করে না হায়াত নেই আল্লাহর হায়াত বলা যাবে না জাহামিয়ারের কাছে আশা এরা মাতরি দিয়া এরা সাতটা গুণ স্বীকার করেছে সাতটা গুণ অস্বীকার করেনি বাকি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 যারা তার নামে বক্রপথ অবলম্বন করে তাদেরকে ছেড়ে দাও সাইজ না মা কানুয়ামানু যা কিছু তারা করেছে বা করে তার শীঘ্রই তাদেরকে প্রতিদান দেওয়া হবে যারা আমার আয়াত সম্পর্কে বিধানাবলি সম্পর্কে আয়াতের মধ্যে আছে গুণাবলী যারা বকরূপতা অবলম্বন করে লাই ফোন আলাই আমার থেকে তারা গোপন থাকতে পারেনা আমি তাদেরকে জানি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 আল্লা সাথে কোনো কিছুকে এটা করা যায় না কেন আলা মহান আল্লাহ তার সম্পর্কে এবং তার সমস্ত সৃষ্টি সম্পর্কে যত কিছু রয়েছে সবচেয়ে আল্লাহ হচ্ছেন সবচেয়ে মহা জ্ঞানী ও আসদাক ককিল এবং কথার দিক থেকে আল্লাহ সবচেয়ে বেশি সত্যবাদী ও আহসান ও হাদিস খালকে তার সৃষ্টির চাইতে তার সর্বোত্তম সুতরাং তিনি যা বলেছেন তা বিশ্বাস করতে হবে এবং রসুলগণ বলছে তোমার মোসাদ্দু মোসাদ্দা কুনা অতপার তার রসুলগণ আদাম আলাইস্লাম নবী থেকে শুরু করে নহ আলি সালামি মোহাম্মদ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 জানলাম তারপরে ওর বিপরীত কারা আমি বিপরীত যারা আল্লাহ রব আলিন সম্পর্কে না জেনে কথা আল্লাহ ফজান বলছেন না জেনে কথা বলে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 যারা বলে করে আর করে আকাশের কথা একটা হয়তো কোন রকম করে শুনে নেয় আর সেটাতে আরো নিরানব্বই টা লাগিয়ে বা একশোটা লাগিয়ে বলে ফ্যাকা বলছেন একশোটি এড করে একটা সত্য হয়ে গেলে এলাকাবাসী কি করে বিশ্বাস করে ওই জিনিস বর্ণদেরকে আর ওই ওঝা দের কে কবিরাজদেরকে অথবা ওই জাদুকরদের গনকদের কে জ্যোতিষীদেরকে কানে কানে বলে দেয় যে এরকম হবে এরকম হবে এ হারবে এ জিতবে এ মরবে একটা সত্য ও সত্য হলো আর একশোটাও যদি মিথ্যা হয় এ কথা বলবে না যে এরা মিথ্যা দি ওই একটার কারণে সব বিশ্বাস এভাবে বহু লোক পথভ হয়ে যাচ্ছে বলছেন করে থাকে আর আগের যুগে আরো এইরকম অনেক ছিল মোসাইলামা কাজা আস আনাসী এদের কাছে শয়তান এই এইরকমই আজকালকার দেওয়ান দেওয়ানবাগি এদের কাছে শৈতান আসে শৈতান আসে এদের জিন শৈতান আসে এদের কাছে এবং এই পথে যে তার কাছে তো মানবেন কিন্তু আপনাকে গুমরা করার জন্য কি করবে আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার কাছে ওহি করার জন্য আপনি তো ফুলেই মোটা হয়ে গেলেন আর তখন আমাদের কাছে অথবা এমন রূপ ধরে আসলে আমি তোর কাছে ওহিন আমি ডাইরেক্ট আল্লাহ কথা বলতে এসছি দেওয়ানবাগি হ্যাঁ জি হ্যা সাথে কথা বলে এইভাবে শয়তান রায় এইসব কথাবার্তা জনগণকে বলে থাকে শৈতান এদেরকে খেলা করে যারা এই কোরআন সন্না রাস্তা থেকে সেরাতে মোস্তাকিম থেকে সরে যাবে আপনি আমি হলেও শৈতান আসা শুরু করে দিব বিভিন্ন রূপ ধরে আসবে কখনো ফেরেস্তা আমি ফেরেস্তা জিবরাইলে এসেছি কখনো আমি মিকাইল এসেছি কখনো বলবে স্বয়ং আল্লাহ এসেছি বলবে এই এইরকমই বিধাতিরা বিধাতিদেরকে শৈতান বিভ্রান্ত করে মানুষ শেতান জিন শৈতান কেউ মানুষ চায়তানের মাধ্যমে বিভ্রান্ত হয় কেউ জিন শয়েতের মাধ্যমে বিভ্রান্ত হয় এইরকমই যারা বিদিন বিধর্মী জানা দেখা জিন্দিক যারা নাস্তিক এদেরকে শয়তান বিভ্রান্ত করে সাহারা জাদুঘর অলকোহান জ্যোতিষী গণক এদের কাছে জিন শৈতান আসে সকাল বিগত জিন শৈতান আসে এদের সাথে কানে কানে কথা বলে বিদাতি গমরা ওলামারা আলেম তিন প্রকার আলেম তিন প্রকার কোরআনারা আলেম জি তাদের অনুসরণের কথা হাল্লা বলেছে ওরিল আমর মিনকুম শাসকের আনুগত্য এবং যারা আলেম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 ওদের যদি লসও হয় তারপরও সিরকি কুফরি কথা বলবে অর্থের বিকৃতি ঘটাবে হ্যাঁ জি হ্যাঁ ওখানে ওরা দুনিয়ার গরজ অনেকে দেখেন যারাই সিরকি সবাই পেট পূজা করছে কেউ পেট পূজা না কিন্তু ওকে এমন ভাবে করে করেছে ওর চলনের কারণে কোরআন সন্ন্যার পথে না আসার কারণে যে ওরা কোরআনে মাহাদিস কে বিকৃতি করে সিরকুফুরি অর্থ পড়াবে সিরকি কুফরি অর্থ করবে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 এদের কাছে গভীরভাবে যদি আপনি যান তাহলে বুঝতে পারে গোমরা হয়ে যাওয়ার আশঙ্কা আছে সুতরাং দূরে থাকবেন কারণ নিজের ইমান বাঁচাইতে হবে মানে এমন কিছু অলৌকিকত্ব দেখাবে এই জিন শয়তান ব্যবহার করে যে আপনি হয়তো বিভ্রান্তি শিকার হবে সুতরাং শয়তানের কাছে যেতে কখনো পরামর্শ দেবো না তারা কান লাগায় ওই শৈতান গুলো জিন শৈতান গুলো রহম কাজে তাদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী মানুষ শৈতানের কাছে আসে লিখতে পারে পড়তে পারে নিজের হাতে মন গোড়া লিখে মন গোড়া ফতুয়া লিখে সোমাইয়া কলুনা হাজাম এটা আল্লাহর তরফ থেকে মানে এই ফতোয়া। এখানে তিনটি আয়াত আয়াত একশো আশি থেকে একশো পেশ করেছেন এই আয়াতটি এই জন্য আল্লাহ বলেন এই কথাটি কেন আয়ান করা হচ্ছে এর আগে বর্ণনা করা হয়েছে যে আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্য তাই না এবং তারপরে রসুলগণের কথা সবচেয়ে বেশি সত্য এ কথা কেন এটা কেন কেন সত্য বলছেন যে দেখেন কোরআনে ক্যারিমে রয়েছে সুহান আর রব্বিক আর রব্বেল এজ্জাতে যা কিছু তারা বর্ণনা করে বর্ণনা করে তা থেকে আল্লাবুল আলমিন কি পাক পবিত্র সুহানা তার পবিত্রতা ঘোষণা করছি একটি কথা তার আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হলো। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াসালাম আল আলমুর এবং সার্বিক শান্তি বর্ষিত হোক রসুলগণের প্রতি রসুলগণ আল্লাহকে সমস্ত দোষি থেকে মুক্ত ঘোষণা করলেন তসবির মাধ্যমে সুভান রব্যাবিজাতে আমি গুরুত্বপূর্ণ আয়াতগুলি কিন্তু আমরা আলোচনা শেষে পড়ি কিন্তু মনে করছেন যে পড়ে না পড়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ না আজকে শোনেন কেন গুরুত্বপূর্ণ আল্লাহকে সমস্ত দোস্তুটি কি করলেন মুক্ত করলেন এক দুই নম্বর রসুলগন গলেন জন্য শান্তি কামনা করলেন কারণ রসুল গণ নবী রসুলগণ আলমিন আর তৃতীয় বিষয় হচ্ছে যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক এটি হচ্ছে তৃতীয় বিষয়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 আল্লা এবং সালাম পেশ করতে শিখিয়েছেন কেন কারণ আমি যা বলেছেন সেগুলি ত্রুটি এবং দোষ থেকে মুক্ত তাদের কথাগুলি দস্তুটি মুক্ত সেজন্য তাদেরকে সালাম পেশ করতে বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন এবং তারপরে আল্লাহ রব আলমিনের প্রশংসা করেছেন এখানে এই আয়াত থেকে যে বিষয়গুলি জানলাম দি স্পষ্ট হবে বলছেন যে আল্লাহ আলামিন যারা হয়েছে ধর্মের নামে এবং মূর্খরা যে আল্লাহ সম্পর্কে যে সব ত্রুটির কথা বলে থাকি আল্লাহর নাম সম্পর্কে হোক গুণাবলী সম্পর্কে হোক আর অস্তিত্ব সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে নাস্তিকদের কথা নেই এবার অস্বীকার করি হ্যাঁ সব প্রাকৃতিক প্রাকৃতিক सिद्कुर रसुलसुलसुलगन सत्यता रसुलगंजी कबुलगंजी আমাদেরকে সাদরে গ্রহণ করতে হবে তিন নম্বর যে তাদের জন্য শান্তি কামনা করতে মাসুইয়াতাম আল্লাহ রসুল আলহাতাম তহম রসুল গণের প্রতি সালাম পেশ করতে হবে এবং তাদের শ্রদ্ধা সম্মান দেখাতে হবে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 রুসুলগনের পথ হচ্ছে সরল পথ সেরাত উল্লেখ করেছেন এই সরল পথ কে আল্লাহর পথ বলা হয় কার পথ বলা হয় আল্লাহর পথ আল্লাহর পথ কেন বলা হয় বলছেন ওয়া সেরাত তারা তো আল্লাহ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 এই পথ কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ এবং সেই পথ আল্লাহ নির্ধারণ করেছেন কখনো কখনো আল্লাহর নেকানের বান্দাদের কর্মশীলদের সাথে সম্পৃক্ত করা হয়েছে যেমন সুরা ফাতে ওদের পথ হ্যাঁ যাদেরকে তুমি কি করেছো পুরস্কৃত করেছো তাহলে কাদের পথ এখানে বলা হলো এই পথকে কে সম্পৃক্ত আল্লাহর সাথে করা হলো কার সাথে করা হলো তো বলছেন সেরাত আন লোকদের রাস্তা যাদের উপর আল্লাহ পুরস্কার করেছেন বা যাদেরকে পুরস্কৃত করেছেন তারা হচ্ছেন মিনান্ন ইনীগণ रसुलगन और सिद्दिकीन महासत्यवादीगण सिद्दिकीन शाहबाई केम सिद्दिकीन तब इंदर मतलब बहु सिंह मर्जा जिन क्षेत्र जेमन आकीदार क्षेत्र सतता आम एबाद बंदीगर क्षेत्र सतता निष्ठा इखलस रही मात्रा एवं तरह आखलाख चरित्रे सतता रही है क्षेत्र जानबानी शहदा बरण करोहदा शहीदगन जोहदारे तफस शेख नहल्लाफस मान अलम सोहदा मानी अलामा सलेह मानकर्मशील आलेम ना अशिक्षित मानुस निरक्षर मानूष दिन इमामगी ठीक आखलाक चरित्र ठीक आरण हादीस तेम एलेम नहीं जदिजी जिंदगी आलेम है कुरान सुनार आलेम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 আল্লাহর একত্রের সাক্ষ্য প্রদান করে থাকে একটি আয়াত আল্লাহ প্রথম সাক্ষ্য প্রদান করেন আল্লাহ যে এক সাক্ষ্য প্রদান করেন কারা মাল্লা ফেরেস্তা আর তারপরে এর থেকে জানতে পারলাম যে আলেম যদি আমলকারী হয় তাহলে জনগণ যারা তাদের তো মর্যাদা সম্পূর্ণ এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই দ্বিমত নেই কিন্তু আলেম যদি আবার জালেম হয় আমলের ক্ষেত্রে তাহলে জনগণ যারা লোক তাদের অনেক আলী ওসম এরপরে বিস্তারিত ইনশা আল্লাহ তার আসমা শেফার সম্পর্কে আলোচনা من يلقاهم فأحبته من